মায়াবি গরু বহুদিন আগে একটা ছোট্ট গ্রামে দুই চাষী থাকত নাম আর হ্যারি দুজনেই খুব বড় লোক ছিল দুজনের প্রচুর গরু ছিল কিন্তু নিজেরা কোনো কাজ করতো না অন্য চাষিদের কাজে রাখত আর তাদের দিয়েই চাষবাস করাতো। দুজনেই বড় বড় বাড়িতে থাকত আর দামি পোশাক আশাক পরতো কিন্তু এত কিছু থাকা ও! আচ্ছা যদি পনিমুক্ত দিয়ে প্রাসাদ বানানো যায় তাহলে খুব ভালো কথা সেই এলাকাতে কয়েকটা বাড়ি পরেই থাকত থমাস থমাস ছিল গরিব চাষি তার একটাই গরু আর এক টুকরো জমি ছিল এই যে গ্রামে একজন বিক্রি করছে তুমি কি কিনতে চাও নাকি ভালো হতো কিন্তু আমার কাছে গরু কেনার মতন টাকা নেই চাইলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি তুমি খুবই দয়ালু ভাই আমি তোমার টাকায় গরু কিনে নিলেও পরে তাকে বাঁচিয়ে রাখবো কি করে কোনো দুটো গরুকে যত্ন নেওয়ার মতন সামর্থ্য নেই আমার আর তোমার কাছ থেকে বারবার ধারও নিতে পারবো না আমি গরুটা কিন্তু আমার যা আছে আমি তা নিয়েই যথেষ্ট খুশি থমাস ছিল বুদ্ধিমান ও পরিশ্রমী রোজ খেতে গিয়ে সারাদিন কাজ করতো তারপর গরু নিয়ে বাড়ি ফিরে গরুকে খাওয়াতো। थमसम okay, था ही कथा और ना মনে হয় ওর গরুর জন্য বুদ্ধি এসেছে চলো ওর গরুটা কিনে নি পরের দিন জ্যাক আর হ্যারি থমাসের কাছে গিয়ে জিজ্ঞেস করলো ও গরুটা বেচতে চায় কিনা কিন্তু আমার তো এই একটা মাত্রই গরু আছে আরে আমরা তোমাকে দশটা রূপোর মুদ্রা দেব এর চেয়ে ভালো দাম তুমি পাবে না বিক্রির জন্য গরুর অভাব তো নেই তুমি দুটো কিনে নিও ভালো সৌদা কিন্তু টমাস কি করে ভালো সৌদা হলো আমার সুস্থ সবল গরু যার আমি ভালো যত্ন নি আর তোমরা বলছো এই গরুকে বেঁচে আমি দুটো গরু কিনি যাদের আমি ঠিকমতন মতন যত্নও নিতে পারবো না তোমরা এখন চলে যেতে পারো এখান থেকে আমি কিচ্ছু না বলে দিল আমরা হলাম গিয়ে এই গ্রামের কেউ লোক আমাদের সম্মান করতে শিখতে হবে নিজের গরুটাকে নিয়ে ওর খুব গর্ব ওকে বাধ্য করব গরুটাকে বিক্রি করে দিতে জ্যাক হ্যারি থমাস শিক্ষা দিতে চাইল তারা গোপনে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে থমাসের এর দিকে চলল বন্ধুর কথা এত এতটুকু না ভেবে তারা আগুন লাগিয়ে দিল। পরের দিন সকালে থমাস ঘুম থেকে উঠে আগুন লাগার কথা শুনল ছুটে গিয়ে দেখলো তার সব শস্য পুরে ছাড়খাড় হয়ে গেছে ও না আমার শস্য এবার আমি বাঁচবো কি করে দিন যেতে থমাসের জমানো খাবার গেল আর তার গরুর খাবার মতো কিছুই না প্রায় দুদিন হয়ে গেল আমি কোনো মতে বেঁচে থাকলেও গরুটা পারবে না মনে হয় গরুটাকে বেচতে হবে এবার যে ওকে কিনবে সে ওকে যত্নে রাখবে থমাসের কাছে একটা ছোট্ট কাচের বয়ম ছিল ওর ভেতরে রুপোর মুদ্রা জমিয়ে রাখত সেখানেও আর বিশেষ কিছু ছিল না জানত না যে কতদিন বাড়ির বাইরে থাকতে হবে তাই সে থলিতে করে সব কটা মুদ্রা নিয়ে গ্রাম ছেড়ে বেরিয়ে গেল জঙ্গলের পথে যেতে যেতে থমাস বুঝতে পারল যে মুদ্রাগুলো নিজের সঙ্গে রাখাটা ঠিক হবে না এটাকে বিশ্রাম নেওয়া যাক ছাউনির নিচে গরুটাকে বেঁধে রেখে সে জলের সন্ধানে বেরোলো ছাউনির পাশেই একটা মুদি দোকান ছিল সেই দোকানের মালিক পাইচারি করতে বাইরে এলো একটা একটা যাচ্ছে তাই দিন। দেখলো নিচে গরু দাঁড়িয়ে সে এগিয়ে গেল যে গরুটা মালিকটার দিকে মাথা ঘোরালো অমনি তার গলা থেকে একটা রূপর মুদ্রা মাটিতে পড়ল। এটা কি করে হলো সে ভাবলো গরুটাকে ভালো করে দেখতে হবে সে গরুটার দিকে এক পা এগোতেই আরেকটা মুদ্রা মাটিতে এসে পড়ল ও গরু। মালিক গরুর গলায় ঝোলানো রূপোর মুদ্রা থলিটা দেখতেই পেল না মায়াবী গরু ভেবে সে ভাবলো এক্ষুনি গরুটাকে কিনে ফেলতে হবে ঠিক তখনই থমাস ফিরে এলো এই যে দাদা এটা কি আপনার গরু मायबी गुहो आज भाग्य सत्यूब भलोई हलो रूपर मुद्रा देव আপনি কি রাজি আছেন থমাস অবাক হয়ে গেল সে সময় নষ্ট না করে রাজি হয়ে গেল নিয়ে ওখান থেকে চলে গেল গরুর গলায় কথা ভুলেই গেল। থমাস খুশি মনে বাড়ি ফিরে চলল ফিরে এসে দেখে জ্যাক আর হ্যারি তার দরজায় দাঁড়িয়ে আছে তার জন্য অপেক্ষা করছে তারা ভেবেছিল থমাস দুঃখী মনে বাড়ি ফিরবে কিন্তু দেখে সে হাসতে হাসতে বাড়ি এসেছে মুদ্রা দিয়েছে পাঁচশোটা রূপর মুদ্রা পাঁচশোটা রূপর মুদ্রা হ্যাঁ এখন আমি একটা বড় জমি কিনতে পারবো অনেক ফসল ফলাবো আর সেগুলো বাজারে বিক্রি করব। আমি কয়েকটা গরুও কিনতে পারবো এখন ওদের দেখাশোনা করতে কোনো অসুবিধা হবে না গরুটা আমার ভাগ্য একেবারে ফিরিয়ে দিয়েছে। আমি পরে কথা হবে। এখন আসি? এদিকে সেই মালিক গরুর ঘন্টার সাথে বাধা থমাসের সেই থলিটা খুঁজে পেল সে এইবার বুঝলো যে এটা কোনো মায়াবী গরু না কিন্তু এখন তো আর কিচ্ছু করার নেই তার যদিও তারা থমাসের থেকে বড় লোক ছিল কিন্তু নিজেদের নগণ্য আর গরিব ভাবত আর অন্যদিকে থমাস আনন্দে দিন কাটাতে লাগলো জ্যাক আর হ্যারি হতাশ ফিরে গেল থমাস সেই মুদ্রা দিয়ে একটা বড় ঝবি আর অনেকগুলো গরু কিনল কিন্তু পরিশ্রম করা বন্ধ করলো না অনেক ফসল ফলিয়ে বাজারে বিক্রি করত ধীরে ধীরে অক্লান্ত পরিশ্রম করে সে গ্রামের সবচেয়ে বড় লোক চাষি হয়ে গেল